আবু মুসা আল আশআরি রদিল্লাহ তালাহতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লু আল্লাহ আসাল্লাম মুয়াজ ও আবু মুসা রদিল্লাহ তাল্লান্নকে ইয়ামানে প্রেরণ করেন ও আদেশ দেন যে লোকদের প্রতি কোমলতা করবে কঠোরতা করবে না তাদের সুখবর দিবে ঘৃণা সৃষ্টি করবে না পরস্পর একমত হবে মতভেদ করবে না